আজ গ্যার আগস্ট সন উনিশশো তেরাশি আম বাংলাকে সুপ্রসিদ্ধ নাট্যকার নির্দেশক ও অভিনেতা শ্রী তরুণ রয়াতচিত্র পাঠ করেন তরুণ বাবু আমি খুশি যে আপনি আমাকে একটু টাইম দিয়েছেন আপনার সঙ্গে কথাবার্তা বলার আর নাট্যস সংস্থানের যে কি কাজ সেটা আপনি জানেন এই যুক্ত আছেন এখন আমরা আপনার সম্পর্কে কতগুলো ব্যাপার আপনার অভিজ্ঞতা আপনার সম্পর্কে আপনি যা কাজটা করেছেন এই সম্পর্কে একটু প্রামাণিক বিবরণটা আমরা ওখানে রাখতে চাই সেই জন্যে ইন্টারভিউটা আপনার সঙ্গে করছি আপনি তো নানান ক্যাপাসিটিতে থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন নাট্যকার হিসাবে নির্দেশক অভিনেতা তারপর থিয়েটার সেন্টার এতদিন ধরে চালাচ্ছেন তারপর এখন আরও তার সঙ্গে যোগ হয়েছে অ্যাকাডেমিক লাইনটা নানান ক্ষেত্রে একটা বলে যেতে পারা যায় যে নাটকের ক্ষেত্রে প্রায় সবটাই জিনিসটার সঙ্গে আপনার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ধরে আপনি যোগ আর সবচেয়ে আগে আমরা যেটা জানতে চাইব আপনার একটু ঘোড়ার জীবনের কথাগুলো কোথায় আপনি ছিলেন কবে জন্মালেন অফকোর্স আপনার যদি আপত্তি না থাকে বলে দেবেন অনেকের কিন্তু বলতে চাইছেন না এখনো আমি হাসি পাই আর তারপর কীরকমভাবে আপনি যুক্ত হলেন থিয়েটারের সঙ্গে কি আপনার পারিবারিক এরম কোনো ট্রেডিশন ছিল না আপনার নিজের ছিল এইসবের আমার জন্ম উনিশশো সাল সিক্সটিন্থ মে আমার বাবা মা মারা গিয়েছিলেন খুব ছেলেবেলায় মামার বাড়িতে মানুষ হয়েছিলাম মামার বাড়ির পরিবেশটা খুব খোলা মেলা ছিল আমার দাদা দাদামশাই তিনি মনটা খুব দার প্রতি ছিল এবং একটা লেখাপড়ার পরিবেশের মধ্যেই তিনি ছিলেন এই সময় যখন আমি স্কুলের উঁচু ক্লাসে পড়ছি তখন থেকে আমার থিয়েটার দেখবার একটা খুব ইচ্ছে হতো কারণ আমাদের আত্মীয় হচ্ছে মল্লিক বাড়ি ময়নিমোহন রোডের মল্লিকরা যাদের বাড়ি ছেলে এখন রঞ্জিত মল্লিক অভিনয় করছে এই বাড়িতে অদ্ভুত একটা থিয়েটারের ট্র্যাডিশন ছিল এরা পুজোর সময় তিন দিন চার দিন বিভিন্ন নাটক বাড়ির লোকেরাই ছেলেরা মেয়ে এসেছে যে এবং অন্যরা করত। এবং আমরা ছোট ছোট ছেলে আমাদের কোলে করে নিয়ে যাওয়া হতো আমরা খানিকটা দেখতাম খানিকটা ঘুমতাম কিন্তু সারা বছর তাকিয়ে থাকতাম কবে সেই নাটক ওখানে অভিনয় হবে গ্রিন রুমে গিয়ে গিয়ে দেখতাম কে কি সাজছে সবই আমাদের পরিচিত লোক এবং সাজছে গুরুছে উঠোনের মধ্যে অভিনয় হতো কিন্তু আমাদের ভীষণ সেটা একটা মনের মধ্যে খুব একটা ভালো লাগতো তারপর যখন স্কুলে গেলাম স্কুলে প্রথম বছরে মৃত্যু স্কুলে যখন পড়ছি মিত্র স্কুল ভবানীপুর ব্রাঞ্চ তখন আবৃত্তি হতো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় এবং প্রতিবারই প্রায় ফার্স্ট প্রাইজ যেটা সেটা আমি পেতাম ফলে আমারটা খুব উৎসাহ হতে লাগলো যে আর তখন মা আমার যখন গেঁচে তখন আমি হয়তো খাটে বই নিয়ে পড়ছি কেউ বাইরের লোকেলই বলতেন যে আমার ছেলে খুব ভালো আবৃত্তি করে বলেই বলতেন করতো একটা আবৃত্তি করতো আমি বেতক করে গিয়ে একটা আবৃত্তি করে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়তে পারব এরকম একটা পরিবেশ ছিল কিন্তু যখন উঁচু ক্লাসে উঠলাম আমি বলছি তখন এই সেকেন্ড ক্লাসে পড়ি ক্লাস। থার্ড তখন থেকে ওই প্রফেশনাল থিয়েটার দেখতে যাওয়া তখন তো আমাদের নন প্রফেশনাল থিয়েটার বলতে কিছু ছিল না এখন সেই দেখতে যাওয়ার খুব শখ ছিল এবং আমার একটি সহপাঠী ছিল তারও খুব শখ ছিল সেও ওই মল্লিক বাড়ি আরো আপনি বড় ক্লাসে ছিলেন সেকেন্ড থার্ড হলে আবার যাওয়ার উদ্বেশ হয়েছিল কি এই কারণে আমি বলছি যে তখন মানে সামাজিক চেতনার অবস্থাটা কি ছিল সেইটা বোঝবার সুবিধা হবে যে বাড়িতে না বলে যেতে হতো আচ্ছা কম দামের টিকিট কাটতে হতো দুই বন্ধুতে মিলে কাটতাম এখন সেই জন্যে ধরুন সাতটার সময় নাটক শুরু হবে আমাদের কিন্তু দুটোর সময় গিয়ে টিকিট না কাটলে পরে কারণ কম দামের টিকিট তো আমরা পেতাম না ওই দুটো থেকে সাতটা পর্যন্ত ওই থিয়েটারের সামনে আমরা হাঁটতাম পাইকারি করতাম তখন দেখতাম অহীন্দ্র চৌধুরী গাড়ি করে এসে নামলেন আমরা গিয়ে গিয়ে দেখলাম নেবে ভেতরে চলে গেলেন তারপরে দেখতাম সরজু দেবী একটা রিক্সো করে হয়তো এলেন এসে নামলেন সুহাসিনী এলেন রিক্সো করে এসে নামলেন ভেতরে চলে গেলেন আমরা সেই তাকিয়ে তাকিয়ে দেখতাম কি রকম ভেতরে যাচ্ছি খুব মজা লাগত লাগত এবং এটা এমনই একটা ছিল যেটা আমার ক্লাসের অন্য ছেলেরা একটা অস্বাভাবিক বলতো যে এটা কি রকম তোমাদের যে থিয়েটার দেখতে এইরকম তোমরা যাও কেন যাই হোক যে বিভিন্ন থিয়েটার থেকে একই নাটকে হয়তো শিশির বাবু নিরবন্ধু লাহড়ি আবার রবীন্দ্র চৌধুরী সবাই মিলে অভিনয় করছে এবং এটা অদল বদল হতো একবার ইনি শাহজাহান করছেন তো উনি করছেন এবং এই আকর্ষণ আমি ছাড়তে পারতাম না যখন অটল বদল হতো আমরা কিন্তু বাড়িতে দাদারা আমার খুব রাগ করতেন তা আমি ফিরতাম লাস্ট বাসেতে এবং সে মনে আছে বেশিরভাগই ওই বাসের পেছনে যে ছোট ছোট থাকে তাইতে দাঁড়িয়ে রোড এর মধ্যে তারপরে হেঁটে হেঁটে বাড়ি এসে দরওয়ানকে আমার বলা থাকতো সে দরজাটাকে একটু খুলে দিত জুতোটা হাতে করে নিয়ে ওপরে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়তাম সেদিন ওদের খাওয়া হতো না হ্যাঁ পরদিন সকালবেলা দাদারা আমার দাদুর কাছে গিয়ে কমপ্লেন করতো যে ছেলেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই রাত্রি করে থিয়েটার দিকে দেখে বাড়ি থেকে ফেরে উম তা আমার দাদামশাই যে কথা বললাম অত্যন্ত উদারণ ছিলেন ও তিনি বলতেন তোর তোর রেজাল্ট তো খারাপ করার ও তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো থাকে বরাবর তাহলে তোমরা বলছো কেন পড়া তো থাকি তো নিশ্চয়ই দিচ্ছে না পড়া তো করছে দেখছে তো কে এবং উনি আমাকে একটা কথা বলতেন যে দেখো জীবনে যাই করো এমন কিছু করো না যাতে আমার মাথাটা নিচু হয়ে যায় এছাড়া উনি আর কোনো কথাই বলতেন না ফলে ওই সুযোগটা আমি পেয়েছিলাম যে থিয়েটার দেখার একটা সুযোগ যেটা আমার বৈশ্বী কেউই সব নাটক কিন্তু দেখেন স্ত্রী আমারই বয়সী কিন্তু সে সবকিছু দেখেনি কারণ ওদের বাড়ি থেকেও বারণ ছিল ওরা সে নাটক যদিও ও দ্বিজেন্দ্রলাল রায়ের পরিচিত দিলীপ কুমার রায় ও দাদা কিন্তু দেখা বা অনুতম একটা নয় যখন পরে আপনার মনের উপরে তার মধ্যে কোন কোন নাটকের কিংবা অভিনেতাদের বিশেষ একটু আমার মনের মধ্যে যাদের বিরাট ইম্প্রেশন আছে তারা হচ্ছে শিশির কুমার সাধু নিশ্চয়ই তার মাইকেল নাটকের কথা বললে পরে বুঝতে পারবেন যে তিনি অভিনয় করছেন মাইকেল এখন যেটা বিশ্বরূপা তখন শ্রীরঙ্গম উনি সেখানে অভিনয় করছেন আমি ঠিকই পাঁচ টাকার টিকি তখন সবচেয়ে দাম ছিল বেশি সেই টিকিট কেটে গেছি দেখো নাটক দেখতে এবং শিশুর বাবুর সঙ্গে আমার একটা আলাপ হওয়ার সুযোগ হয়েছিল এই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি প্রেসিডেন্সি কলেজে তখন মুক্তধারা নাটক হয়েছিল কিন্তু ব্যাপারটা হলো এই যে একটা নোটিস বেরোলো যে যারা যারা অভিনয় করতে চাও তোমরা এসে দেখা করো আমরা যখন গেলাম বললো যে সব পাঠ দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা নতুন ছেলে যদি পাঠ করতে চা না এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সি কলেজের এই হচ্ছে এটা একটা কোন সুবর্ণ জয়ন্তী টয়ন্তী কিছু ছিল তা আমি বললাম ভিড়ের মধ্যেই পাঠ করো তো পাঠ করতে গেছি আমার যারা সহপাঠী যারা জানে যে আমি এর আগেই বেশ ভালো অভিনয় এখানে তারা বলল তুমি কেন এরকম একটা বাজে পাঠে তুমি কেন নামবে করি থিয়েটারের পথার পথা কেউ তুমি রোজই যাই সব পাটি মুখস্থ করছি তা ওখানে আমাদের অধ্যাপক ছিলেন গৌরীনাথ শাস্ত্রী আর ছিলেন সোমনাথ মৈত্রমশাই এনারাই নাটক দেখে দেখে দিতেন তা একটা জায়গায় ছিল যে একজন বলবে হেসে হা হা হা বলে একটা ডায় আছে। সে ছেলেটি বলতে পারছে তা মাস্টার মাস্টারা বলছে তো হেসে বলো হেসে বলো কিন্তু তারা হেসে বুঝতে পারছে তো আমি বলে স্যার আমি একটু দেখি দেখিয়ে তা আমি হেসে সেই পাটটা তখন আমার জিজ্ঞেস করলেন তোমার কি একটু আসে হ্যাঁ স্যার আমি একটু করি তো হলো কি এরকম রিহার্সাল চলতে চলতে হঠাৎ একদিন খবর যে আমাদের প্রিন্সিপাল অপূর্ব চন্দ্রমশাই তিনি আসবেন সব দেখতে এখন সেদিন খুড়ো মহারাজ যিনি পাঠ করবেন তিনি আসেনি তখন অধ্যাপকরা খুব চিন্তিত হয়ে পড়লেন যে কী হবে প্রিন্সিপাল আসবেন কে করবে তাহলে স্যার যদি বলেন তো আমি আমি পাঠটা করি ভেতো আমি হ্যাঁ স্যার তাই পাঠ করে দিই তারপর প্রিন্সিপাল যাবার সময় বলে গেলেন খুড় মহারাজের পার্টি খুব ভালো হয়েছে তখন তারা বললো ও তো সাবস্টিউট ও তো আসল না। এবং সেইটা হয়েছিল শ্রীরঙ্গু একটা লুঙ্গি পরে একটা হাতে বর্মা চুরুক নিয়ে সামনে রয়ে বসে দেখছিল এখন নাটোরের মহারাজা তিনি কোথায় আমাদের সোনার মেডেল দেবেন বলে অধ্যাপকরা আপনি বিচার করে দিন এবং শিশির আমার নাম করেছিলেন তাই তো অভিনয়ের পর গৌরীবাবু আমাকে নিয়ে গেলেন শিশুর ওই বিয়েটি পেছনে উনি থাকতেন সেইখানে নিয়ে গেলেন আমি প্রণাম করলাম উনি আমার দিকে তাকিয়ে বললেন করবে তখন গৌরী লেখাপড়া পড়া বিদ্যাক যোগসূত্রে আমার হয়েছিল তাই যে যখন থিয়েটার দেখতে যেত আমি ভেতরে গিয়ে ওকে প্রণাম করে আসতাম তা এই যে আপনার কথাটা প্রসঙ্গে বলছিলাম মাইকেল মধুসূদন অভিনয় করছেন যেদিনি ফাঁকা যেতে বেশি মানে ওনার থিয়েটার তখন খুব ভালো চলছিল না পরবর্তীকালে ওকে ছেড়ে দিতে হলো থিয়েটার সেই সময় ওই অভিনয় যখন হচ্ছে তখন করতেন সুরুচি দেবী বলে আর তা তুমি আমাকে বলো ভীষণ মোরজ বসে আছেন এক ফোনে বললেন আজকেই এলে একেবারে বিচুরি পাটা কিছু নেই মনটাও ভাল লাগছে না যাই হোক তুমি একটা বোদ্ধা লোক তো ভালো আমি দেখি একটু মন দিয়ে তার একটু অভিনয় করলেন যে নাটক হয়ে যাবার পর আমি স্তব্ধ হয়ে গেলাম এবং ভেতরে গিয়ে যখন দেখা করছি তখন বললেন সত্যি আমার মনে হচ্ছিল যে ঠিক মাইকেলই আমি হয়ে গেছি যে দারিদ্র যার মধ্যে মাইকেল চলে গেলেন আমারও ঠিক সেই অবস্থা আজ কতদিন আর এই আমি ডাকতে পারবো আমি জানি না হয়তো ছেড়েই আমার চলে যেতে হবে আর দেখেছ তো ওই স্টার রংমহল সেখানে সব ফুল হাউসে অভিনয় হচ্ছে আর সে নাটকগুলো দেখে এসো তার কি স্ট্যান্ডার্ড আর আমার এখানে তার নাটকের কী স্ট্যান্ডার্ডটা অথচ মানুষ না নিলে আমি কি করব এবং সেইখানকার সেই সময়ে আপনারা তো জানেন যে শিশিল বাবু দুঃখী বিমান করেছিলেন পরিচয় নাটক করেছিলেন অসাধারণ সব নাটক করেছিলেন অথচ দর্শক আমাদের না পক্ষে সেটা দুর্ভাগ্য হল না কিন্তু অন্যান্য থিয়েটারটা কিন্তু খুব ভালোই সে সময় চলছিল স্টারে জানি না আপনাদের সম্মানে কি না সে সময় আপনার টিপু সুলতান তিনি ফিল্ম জগতে পরে চলে গেলেন আপনার বিপিন গুপ্ত তিনি করছিলেন ভুমেন রায় করতেন বাপ হবে বা কি হাততালি পড়ছে কি হচ্ছে কি দুর্গেশ নন্দিনী নাটক হচ্ছে কি রকম ভাবে চলছে সে একটা যুগ থিয়েটারে এবং সেই সময় আরেকজন কথা খুব বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিশ্বনাথ ভাদুর আর না যা মানে মেমারিতে আমাদের একেবারে জল করছে সেটা হচ্ছে বিপ্রদাস বিজয়া দুটো সৎ দুটি বই মলিনা দেবী এবং সে অসাধারণ অভিনয় সে বোঝানো খুব শক্ত তার গলা তার এই এ সবরকম চলেও ছিল সে দুটি বই খুব ভালো চলেছিল এবং সেই বইয়ের মাঝে মাঝে এই ধরুন কোনো একটা অফ ডেট টফ ডেটে শিশুর বা উনি সেদিন উনি নেবেছিলেন আলমগীর নাটক উনি এবং প্রভাতবি করছেন তা আমি টিকিট কেটেছি তা নিচে সব ফুল হয়ে গেছে উপরেতে বক্সেতে টিকিট একটা দিয়েছে তো গিয়ে দেখি সেই বক্সেরই সামনের দুটো সিটেতে বসে আছেন আমাদের মলিনা দেবী এবং যদু বড়াল এরা দুজনের মধ্যে বসে আছেন এবং বারবার তারা মলিনা দেবী বারবার বলছেন যে এরা আর জমবে না এরা আর এগুলোর দেখা শোনার সুযোগ পেয়েছিলাম এবং আজকে আপনারা যেসব সময় তো চলে গেছে যা কোথাও কেউ রাখেনি এবং সেটা আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার আর একটি কথা বলবো সেটা নাট্য ভারতী এখন যেটা আপনার ড্রেস প্রভাদেবেন কিন্তু অন্যরম অনেক নরেশ মিত্র ছিলেন তারপর জহর গাঙ্গুলি নিজের ভায়োলিন বাজিয়ে অভিনয় করেছিলেন এবং অসাধারণ অভিনয় হয়েছিল শুধু তাই না কোন কারণে ছবি বগুয়ার সময় ছেড়ে দিলেন কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বনাথ ভাদুরের নাম কিন্তু বিশ্বনাথ ভাদুরের নামটা শুনলাম কিন্তু অসাধারণ মানে উনি সত্যি মানে শিশির সঙ্গে আমি তুলনা করছি না কিন্তু এটা অসাধারণ মাপের অভিনেতা ছিলেন বিশ্বনাথ ভাদুরি যেটা আমার গলাতেও আসবে না তবু আমি দেখাচ্ছি যে যখন লাস্ট সিনেতে উনি চলে যাচ্ছেন বিপ্রদাস চলে যাচ্ছে বন্দনা তাকে প্রণাম করছে ওনার ডায়ালগ ছিল উনি বলতেন বন্দনা ডিজু রইল বাসু রইল এই একটা অসাধারণ অভিনেতা ছিলেন উনি বিশ্বনাথ বাধুরী তাছাড়া তো ধরুন মনোরঞ্জন ভাচার্য যোগেশ চী কাছি বহু বিভিন্ন দেখেছি যেরকম ধরুন পিডাব্লিউডি নাটকে মিস্টার সেন অভিনয় করতেন দুর্গা দাস রতিন বাবু একটা রোল করত এখন ওইখান থেকে আসতেন এসে তারপরে স্ত্রী ডায়লাক হতো লোক সবকিছু ফিরে দেখতেন আমি আজকে অভিনয় করতে পারবো না তুই আমারটা চালিয়ে বাস। আর দর্শকের মধ্যে থেকে আমরা নাটক দেখব না আমাদের টাকা ফেরত দিন আমাদের টাকা ফেরত দিন না করলে আমরা দেখবো না তখন দুর্গোদার সঙ্গে দেখলি তোর এই ঘটনাগুলো আমি বলছি যে কারণ এইগুলোর সঙ্গে অনেক না কারণ আমরা বড় রোমাঞ্চিত হতাম তারপরে দুর্গা বাবু করে চলে এখন এইসব লোকেদেরও বিরাট মন ছিল দুর্গার বাবুর কথা বলছি নির্মন্ডুল্লাহড়ির কথা বলছি কারণ তখন এই যারা নাম করা অভিনেতা তারা টাকাটা ঠিক পেতেন ধরুন একদিনের জন্য অভিনয় হয়তো একশো টাকা পাবে সেটা তখনকার দিনে একটা বিরাট টাকা কিন্তু এই সিফটার টিফটার যারা ছিল বেশিরভাগই লোক খেতে পেত না পয়সা পেত না অত্যন্ত দরিদ্রের মধ্যে তারা তারা কি করত দুর্গার বাবুর কাছে গিয়ে হয়তো ধরলো করা এখনো যদি আপনারা শিফটারদের সঙ্গে একটু ইন্টারভিউ করেন পুরোনো যারা আছে তারা কিন্তু এখনো বলবে যে কি দরদি মানুষ এরা ছিলেন নিবলেন্দ্র কথাও শুনেছি তার আগের যুগে অমর দত্তর কথা শুনেছি যে প্রত্যেকেরই একটা অদ্ভুত রকমের নাটককে ভালোবাসা শুধু নয় তার কর্মী যে যেভাবে আছে সকলের সঙ্গে তাদের একটা খুব আত্মিক যোগাযোগ সেটা ছিল এবং এই নাটক দেখতে দেখতে দেখতে যখন নাটক এ করছি নিজে অভিনয় কিছু কিছু করছি করতে করতে যেটা বললাম প্রেসিডেন্সি কলেজের নাটক হল নাম করলাম তারপরেতে একটা অ্যামেচার দলের সঙ্গে নাটক করছি পথের শেষে এখন যিনি অভিনেত্রী এসেছেন তিনি ভাড়া করা অভিনেত্রী তিনি আমার তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি না আমাকে কোনো পাত্তাই দিচ্ছেন না তিনি বললেন ওঠি একটা যা বলছে বলছে আমি যা বলছি আপনি সেরকম পাঠ করবেন তা নাহলে পরে উন্মান বলে উনি বললেন যে আমি গিয়ে এর পাশে বসবো ড্রেসিং টেবিলে বসবো তারপরে চুল টুল সব আঁচড়াবো টাচড়াবো তারপরে আপনি আসবেন এসে আমার চোখটা ধরবেন তখন আমি বলব আহ ছাড়ো ছাড়ো তা আমি সেই জন্য দাঁড়িয়ে আসি ডিরেক্টর ভাবছে যে আমি বোধহয় নার্ভাস হয়ে গেছি ঢুকছি না কেন আমাদের কম্পোজিশান তো এরকম ছিল না রিহার্সাল সময় তো ডিরেক্টার আমাকে এক ছাড়া মেরে করা যেসব এখন আমরা শেখাই লক্ষ্য করা এখন সে ওই মানে হাতে কলমে কাজ শিখে ইম্প্রোভাইজেশন শেখা শিখেছি সেইভাবে গিয়ে ধরাধরি করা আমি যখন প্রেসিডেন্সি ছেড়ে পড়তে এলাম তখন একেবারে দিগন্ত এবং আপনারা জানেন যে যুদ্ধের সময় ওখানে এনসা ছিল জন গিলগুড তিনি এসেছিলেন আচ্ছা এবং তিনি ওখানে অভিনয় করতেন ফর মিলিটারি পার্সন এসেছিলেন সিভিলিয়ানদের দেখবার কোন ছিল না শুধু এরা দেখতেন ফলে স্টেজটা কিন্তু অপূর্ব স্টেজ একটা সেন্ট কলেজে নিচে তাদের গ্রিন রুম আর এরা অত্যন্ত উৎসাহ দিতেন ফাদাররা অভিনয় করবার আমার আরো সুযোগ হলো এই জন্যে যে আমার আমি আর উৎপল মোটামুটি একই সঙ্গে পড়তাম আমাদের অনার্স ক্লাসগুলো যে কোনো কমন বই ছিল ইংরেজ হ্যামলেট কি ম্যাকবেথ কেউ সেগুলো ফাদার ব্র্যান্ড একসঙ্গে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কম্বাইন করে ও আমার চেয়ে এক ইয়ার জুনিয়র ছিল কিন্তু ও নাটক পাগল ছিল এবং সেই সময় এই আপনার এই এই যে থার্টি চৌরঙ্গি লেনে জেনিফার ক্যান্ডেল যিনি অভিনয় অত্যন্ত সুন্দর অভিনয় করলেন তিনি তখন একেবারে বালিকা তখন উনি ওনার বাবা জিওফ্রি ক্যান্ডেল এবং ওর স্ত্রী লরা কেন এবং জেনিফার বাচ্চা ওরা ওঁরা এসেছিলেন কলকাতায় এবং সেক্সপিরিয়ানা বলে একটা দল ওরা করেছিলেন এবং আরও দু একজন ব্রিটিশ ছিলেন ওর সঙ্গে দুইজন ছিলেন এবং ওরা দুপুরবেলা শো করতেন এই যে সব বই আমাদের টেক্সট বইয়ের মধ্যে ছিল সেই সবের থেকে করতেন কখনো পিক মিলিয়ান করতেন বেশিভাগ বেশিরভাগ শেক্সপিরিয়ার নাটক তৈরি করতেন এখন লোক কম পড়তে লাগলো যে কিছু ভারতীয় নিতে হবে তখন তিনি উৎপল দত্তকে নিলেন আপনার রনেন রাইকে নিলেন প্রতাপ রায়কে নিলেন আমার সবই সেন্টেভিয়ার্সের আমাদের গ্রুপ সব ওরা ইংরেজি অভিনয়ের মধ্যে চলে গেলো এবং ওরা শেক্সপিরিয়ারের সঙ্গে অভিনয় করত। তাছাড়া উৎপল নিজেও প্রোডাকশন করত কিন্তু সবই ইংরেজি নাটক ইংরেজিতে অভিনয় করত। আমি তখন বাংলায় অভিনয় করছি আমার নাট্যগুচ্ছ যে বই আছে তাতে যে যতগুলো নাটক আছে সব কটা ওই সেন্ট বসে লেখা এবং সেই নাটকগুলো তখন খানকা ছাত্রদের দিয়ে আমরা ওই স্টেজেতে অভিনয় করতাম ফাদাররা কোনো দিন বাগুলো করতেন না টেস্ট থাকলেও আমরা টেস্ট দিয়ে তারপর রিহার্সাল করেছি অভিনয় করেছি এবং লাগাতার এই যে বছর আমার বিয়েতে পড়া থিয়েটারের সঙ্গে একটা আমি বুঝতে পারছি আমরা তো এখন ওই প্রফেশনাল পরে আবার একটু অন্য ধরনের চোখের দেখি ওটা কমার্শিয়াল হয়ে গেছে আর কমার্শিয়ালি হলে কতগুলো ব্যাপারটা করতেই হয় বাধ্য হয় আর শ্রেষ্ঠ অভিনেতারা ওইখানে ছিলেন যা বোধ এক সম্ভব আগে ছাড়া আবার স্টেজে বোধ কাউকে তাদের তুলনায় আর রাখতে পারা যায় না তা আপনি কি মনে করেন তখন তো আপনি খুব ক্লোজলি দেখলেন আর তাদের অভিনয়ের কি বিশেষত্ব ছিল আর সেটা কি পরের যুগে যেটাকে আমরা খুব মডার্ন বলছি কোন ব্যাপারগুলো আমরা সত্যি ওখান থেকেই নিয়েছি আমরা মডার্ন বলছি কিন্তু সত্যিকার কতগুলো একই থাকবে সেটা চেঞ্জ হবে কি করে সেটা কি মনে করেন আপনি কিবা এখনো কোনগুলো জিনিস সেই যুগের আমাদের নেওয়া হচ্ছে ব্যাপারটা কি হয়েছিল সেটা হচ্ছে যে এখানে বাংলাতে আপনারা যেরকম জানেন যে যাত্রা শুনতে যেত যাত্রা শুনতে কথাটা হচ্ছে যাত্রা শুনতে যাচ্ছে যাত্রা দেখতে যাওয়ার ব্যাপারটা ছিল তার মানে অনেক লোক বসে থাকতো তাকে শোনাতে হবে এ সোনাতে হবার তোমার জীবন দিয়ে দেখে গেছি কোথায় সেই এই যেটা টানের ব্যাপার আসছে এই যে যাত্রাতে খুব বেশি রকম একে বলা হতো সুরেলা যাত্রা থেকে আমরা থিয়েটারে এলাম যখন গিরিশ বাবুরা থিয়েটারে এলেন তখন ওই যাত্রা থেকে আমরা থিয়েটারে এলাম তো মোটামুটি বলতে গেলে যাত্রার যেগুলো ভালো পয়েন্ট সেগুলোকে সবই নিয়ে এখন কিছু কিছু অভিনেতা ছিলেন যারা কিন্তু ওই যাত্রার ধরনের সুরেলা অভিনয় করতেন কিন্তু ঠিক সেই সময়ে আবার অন্য কিছু অভিনেতা এলেন যেরকম আপনি শিশির বাবুর অভিনয় দেখলে দেখবেন যে একেবারে স্বাভাবিক সম্পূর্ণ এভাবে অভিনয় তিনি করছেন আবার ওর যদি না শোনে আমরা করি বিসর্জন এখনো করি কিন্তু বেশিরভাগ জায়গায় এখন এই ভার্স নাটক তখন খুব প্রচলিত ছিল ধরুন নরনারায়ণ একটা অসাধারণ নাটক নরনারায়ণ নাটকটা লেখা ঠিক আমার নামটা মনে করছে না কিন্তু অসাধারণ নাটক সরমা অসাধারণ নাটক এখন এই সব নাটকগুলো কিন্তু তখন খুব পপুলার ছিল লোকে দেখত এ করতো এবং তাতে খানিকটা সুরের প্রয়োজন নিশ্চয়ই ছিল এবং যে রকম আপনারা জানেন দূরদ্রান্ত অভিনেতা নির্মলেন্দু লাহিড়ি মশাই কারণ ওই ও যখন তিনি বাদ দিতেন যেরকম যত আমি ঔরঙ্গজেবের অভিনয় দেখেছি আমার মনে হয় শ্রেষ্ঠ ঔরঙ্গজেব বোধহয় করেছেন আমার মতে নির্মারি অসাধারণ করতেন ফলে ওনারা দুটো জিনিসই জানতেন এটা নয় যে ওনারা না জেনে এটা করছেন না না বুঝে ওটা করছেন তা নয় যে নাটক যেটা ডিমান্ড করত সেই অনুযায়ী তারা ভাঙতেন আমাদের হয়েছে কি আজকাল যারা গ্রুপ থিয়েটারে অভিনয় করছেন তাদের কিন্তু রেঞ্জটা ভীষণ কম তারা এইটুকুর বাইরে আর কোথাও আমি তো অনেককে নিয়ে নাড়াচাড়া করেছি মানে ডিরেকশান দিতে গিয়েও দেখেছি যে এইটুকু রেঞ্জের বাইরে বলতে গেলেই কিন্তু তাদের কোথায় কি আটকে যাচ্ছে পাচ্ছে না কি মুভমেন্টেও কোথায় যেন জড়তা আটকে যাচ্ছে এবং আপনি জানেন অহিন চৌধুরী মশায়ের বই তো আপনারা পড়েছেন যে তারা যখন গলার সাধনা করতেন ওই ময়দানে গিয়ে সেইখানে গিয়ে চিৎকার করে চেঁচিয়ে গলার থ্রো যাতে বাড়ে চেঞ্জ যাতে বাড়ে সেসব চেষ্টাগুলো কিন্তু ওই যে রেঞ্জ অব দা ভয়েস সেইটা কিন্তু মরে গেছে সেটা বেশিরভাগ অভিনেতাকেই আমরা দেখছি যে সেই রেঞ্জটাকে আমরা পাচ্ছি না না সেটা আমার মনে হয় যে কোন পরিচালকা জিজ্ঞ করবেন তিনি আরো যখন বহুরূপী এলো বহুরূপী আসার আগের ঘটনাটা হচ্ছে আইপিটিএ আইপিটিএ এলো নবান্ন নাটক করলো মন্দন্তরের ভিত্তিতে বিজন ভট্টাচার্য মশাইল লেখা নাটক মাইল স্টোন একটা এ যে এই যে পুরোনো থেকে নতুন আসা একটা অভিনয় করলেনবাবু ছিলেন অভিনয় হয়ে গেল তার পরবর্তীকালে শম্ভুবাবু যে কোনো কারণে হোক ওখান থেকে সরে এসে নিজে বহুরূপী দল করলেন এবং আমার ঠিক সাল মনে নেই তবে উনিশশো একটা করেছিলেন নিউ এম্পায়ারে তিনটে সকালবেলা তিনটে পরপর তখন তো মঞ্চ ছিল না নিউ এম্পায়ার ছাড়া তারা এই তিনটে করলেন এবং এই তিনটে নাটক আমি আর উৎপল পাশাপাশি দুটো টিকিট কেনে তিনটে নাটক এটা বোধ হয় কিছু ছিল আমরা দুজনই কেটেছিলাম এবং পাশাপাশি দোষে আমি নাটক দেখেছিলাম এবং আমার মনে আছে ইন্টারভিউলের সময় উৎপল বলছে ও সবসময় ইংরেজিতে কথা বলতো বাংলা খুব কম ব্যবহার করতো তো আমাকে তরুণ আই ক্যানট বিলিভ ইট দ্যাট বেঙ্গলি প্লে ক্যান মানে সচ অফ সচ এ ডাইমেনশন ইট ইস রিয়েলি এখন কথা হলো এই কথা যখন আমি পরবর্তীকালে শম্ভুবাবুর কাছে বলেছি শম্ভুবাবু উৎপলকে এখন সে কথা বলবে এবং তারই স্বাধীনতা তবে আমাকে সেটা বলেছিল সে কিন্তু উচ্ছ্বসিতভাবে বলেছিল যে এইরকম ভালো অভিনয় আমরা দেখি এবং তাতে যারা অভিনয় করেছিলেন দেখুন মনোরঞ্জন ভট্টাচার্য তিনি প্রফেশনাল থিয়েটারের লোক কানু বন্দ্যোপাধ্যায় তিনি প্রফেশনাল থিয়েটারের লোক এবং আরও যারা যারা অনেকেই ছিলেন সবই তো প্রফেশনাল থিয়েটারের লোক কিন্তু তারা ওই অভিনয় করলেন কী করে যে একেবারে বাস্তবধর্মী একেবারে সে যখন পথিকে সেই বিরক্ত হয়ে মনোরঞ্জন ঘরচার আকাশের দিকে তাকিয়ে সে ভগবান তুমি আছো কি ওইটা এর মাঠে কি একটা জায়গা মানুষের চোখে জল এনে দিত অসাধারণ মানে ন্যাচারাল অ্যাক্টিং কোথায় কোন পর্যায়ে হতে পারে সে তো মনোরঞ্জন ভট্টার্যের কাছে দেখেছি অথচ তাকেই আপনি সাপুড়ে নাটকে দেখুন তাকেই আপনি আবার একটা অন্য ঐতিহাসিক আপনার রাজসিংহ নাটকে দেখুন সেটা অন্য ধরনের চরিত্র অনুভব আমি যেটা বলবার চেষ্টা করছি যে এদের ডাইমেনশনটা অনেকখানি ছিল এরা ন্যাচারলিস্টিক অ্যাক্টিংও করতে পারতেন আবার ওই অ্যাক্টিংও করতে পারতেন যে যে যেরকম চাইিয়েছে এবং আমিও আমার এখানেতে কানুবাবুকে দিয়ে আমরা ভাবি যে একটা আড়ষ্ট হয়ে গেছে কিন্তু তা নয় আর এটা ঠিকই যে खुबी भय मने तो अन्न तो असुविधे नरेश बाबू অভিনয় তো খুবই ভালো হতো কিন্তু আমার মনে আছে একটা জায়গায় চোখ দুটো চোখের থেকে জলটা পড়ছে না আর তাকিয়ে আছে না তারপর করে যেত হাততালি হাততালি হাততালি পড়তো মানে সেই কি অসাধারণ অভিনয় দেখেছি এবং আমি এই কিছু দিন আগে রাশিয়াতে একটা রিহার্সাল দেখছিলাম এবং সেই রিহার্সালে একদল কথা বলছে আর একদল কথা বলছে আর পেছনে একটি মেয়ে ইয়াং মেয়ে তাকে নিয়েই আলোচনা করা ভাষা বুঝতে পারছিলাম না তাকে নিয়েই কোন আলোচনা হচ্ছে ঝগড়াঝড়ি হচ্ছে পেছুনে মেয়েটি তাকিয়ে শুদ্ধ চোখ দিয়ে তাকিয়ে আছে একবার এর দিকে তাকিয়াছে একবার ওর দিকে তাকা একবার এর দিকে তাকাচ্ছে একবার ওর তারপরে যখন কথা সত্তা শেষ হয়ে গেল এগিয়ে এলো সামনে এসে যে ছেলেটি বেশি বকাবকি করছিল তাকে একটা ঠাস করে চোর বানলো মানে সেই রিহার্সাল হয়ে যাবার পর আমি উঠে গিয়ে সে মেয়েটির হাত ধরে বলেছিলাম যে একটা অবিস্মরণীয় মুহূর্ত অভিনয়ের জগতে যে মিনিট কথা নেই একটা দিয়ে অভিনয় করে যেতে পারে একটা মাস্টার অভিনেত্রী মানে অসাধারণ অভিনেত্রী না হলে এই ধরে রাখা একটা অসম্ভব জিনিস এটা জাস্ট একটা রিহার্সালে আমি দেখলাম আমার ঠিক মনে পড়লো নরেশবাবুর কথা আমি নরেশবাবুকে দেখেছি এই ধরনের অভিনয় করছেন শুদ্ধ চোখ দিয়ে হোল্ড করে অভিনয় করে চলে গেছে অর্থাৎ ওগুলো ও সমালোচনাগুলো একেবারেই বাজে আমি মোটেও তা স্বীকার করি না এদের সকলেরই অসাধারণ ক্ষমতা ছিল এবং তা না হলে এই দীর্ঘদিন ধরে এই থিয়েটারকে তারা বাঁচিয়ে রাখতে পারতেন না আর যেটা আপনাদের এখন সমালোচনার কথা হয়ে দাঁড়াচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি যে নাটক তারা যেগুলো করেছেন তারা নাটক করে গেছে। কিন্তু পরবর্তীকালে শিশিরবাবুর যুগ থেকে যেটা এসে গেল সেটা হচ্ছে উপন্যাসের নাট্য রূপান্তর নাটক কিন্তু নয় এবং আরো পরবর্তীকালে যেগুলো এসে গেছে এখন আপনারা যা থিয়েটারে দেখছেন এইগুলো ওই কোনো কোনো উপন্যাস সমরেশ বসুর লেখা বা অঙ্ক লেখা সেইখান থেকে একটা নাটক সাজিয়ে নিয়ে অ্যাডাপ্টেশন করে নিয়ে নাট্য ঘুরিয়ে ঘুরিয়ে করে যাওয়া হচ্ছে কিন্তু নাটক হিসেবে নাটক করা হচ্ছে না যুগটা ছিল নাট্যকার প্রধান যুগ শিশির বাবুর যুগটা হচ্ছে অভিনেতা প্রধান যুগ আর এখন যেটা হচ্ছে গ্রুপ দলগত দলগত এই প্রধান দিয়ে এবং দেখুন মানে সত্যি কথা বলতে গিয়ে আজকে যে অভিনয় দেখছেন বা গ্রুপ দেখছেন মানে খানিকটা তো নিশ্চয়ই আপনারাও হতাশ হচ্ছেন কারণ বেশিরভাগই দল যারা হয়তো একটি নাটক খুবই নাম করেছে কিন্তু তারপর কোন চার বছর পাঁচ বছর তাদের কোনো নাটকই নেই অথচ আমাদের সময় আমরা বলছি বহুরূপীর কথাই বলুন লিটুল থিয়েটার বলুন আমাদের কথাই বলুন আমরা কিন্তু অনেক নাটক করে গেছি সব ভালো হয়েছে আমি তো বলছি কিন্তু আমরা কোনো বছর থেমে থাকিনি প্রতি বছর এখনও প্রতি বছর আমরা নতুন নাটক না যুক্ত হয়ে গেছে কয়েকটা দল মানে থিয়েটার তাদের ইম্পর্টেন্ট ব্যাপার হলেও তার সঙ্গে অনেক কিছু আরো হয়ে গেছে তাতে এনার্জিটা লেগে যাচ্ছে তারপর একটা নাটক চলছে বহুরূপী প্রাডেমিতে যান আপনি দেখবেন ওপরে দোতলাটা বন্ধ থাকে কারণ লোক হয় না আর নিচেতেও আপনার পাশ টাশ দিয়ে ভরিয়ে টরিয়ে কোনো একটা থিয়েটার ছাড়ানো হচ্ছে কিন্তু এ তো আমাদের সময় কখন আমরা দেখিনি আমাদের বিক্রি পেয়েছি এবং নাটক ফুল পাচ্ছে এখনো দেখুন আপনি এতে স্টার থিয়েটারই হোক ইউনিভার্সিটি মঞ্চ হোক এবং কলা মন্দিরেতেও দেখবেন যাত্রা অভিনয় হচ্ছে তা আপনার ভর্তি হয়ে যাচ্ছে তাতে দর্শক তো নিশ্চয়ই সেটা চাইছে এখানে আমাদের মুখ ঘুরিয়ে থাকলে চলবে না আমরা কোথাও একটা ফেল করছি সেটা আমাকে বুঝ মানে অ্যানালাইজ করে আমি বলতে পারবো না কিসের জন্য ফিল করছি কিন্তু কোন কারণে আমরা সে দর্শকটাকে ধরতে কিন্তু আমরা পাচ্ছি না যাত্রা কিন্তু সেটা পাচ্ছে এবং আগে যেটা আমরা বলতাম যে যাত্রা ও গ্রামের লোকের জন্য ওখানে ওরা ভিড় পায় শহরে নয় কিন্তু ওরা তো শহরে এসেও দেখিয়ে দিচ্ছে যে তারাই ভিড় পাচ্ছে আমাদের তো গ্রুপ থিয়েটার সেখানে ভিড় পাচ্ছে না অত গোলমালটা একটা কোথাও একটা হচ্ছে আমার মনে হয় দেখে বেরিয়ে আসার পর যে আমি তো বোকা মতুন আমি তো কিছুই বুঝলাম না ভাই কি ব্যাপারটা হলো না অন্য টাকা পয়সা খরচা করে আর যে নিজেকেই নিজের নজরের একটা সেকশন পর্যন্ত রয়ে গেছে একটা লাইট প্লে করলে লোকজন আসে কেন ওই ব্যাপারগুলো বুঝতে পারে সিরিয়াসটা করলেই বুঝতে পারে তাহলে একটা এরকম কম্বিনেশন থাকা উচিত হওয়া উচিত যেটাতে ব্যাপারটা সিরিয়াস থাকে তো সমস্যা আপনি জানেনি যে ফিল্ম ওয়ার্ল্ড একেবারে ভিঙে গেছে ফিল্ম কিছু নেই হয় গভর্নমেন্ট কিছু টাকা দিয়ে দিয়ে ছবি তুলছে তাও সেগুলো রিলিজ হচ্ছে না এই অবস্থা হিন্দি ছবি যেখানেতে বাজার মাঠ করে দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি যদি একজন দর্শককে বলেন একটা হিন্দি কি বাংলা ছবি দেখবে সেখানে দেখছে তারা টেকনিক্যালি অনেক বেটার সেখানে কালার অনেক সুন্দর সেখানে দেখছে তখন মারামারিরও জিনিস হয় কিন্তু সেটা সত্যিকারের মানে দমাদ্দম রিয়েল মারামারি হচ্ছে সেখানে বাংলায় যখন একটা মারামারি করছে বোঝাই যাচ্ছে সেটা মারামারি করতে পারছে না তারপরে যে ভালো ছবিও হিন্দি করছে হিন্দি তো শুধু যে কমার্শিয়াল ছবি করছে তা নয় সেখানেও অঙ্কুরের মতো ছবি হচ্ছে বা অন্য মন্থনের মতো ছবি হচ্ছে সব ছবি মানুষকে ভাবাচ্ছে এবং অল অ্যাট দ্য সেম টাইম সেটা কমার্শিয়ালও হচ্ছে মানে নট অ্যাজ অমিতাভ বচ্চন ফেলেন কিন্তু সে ছবিও তাকে পয়সা দিয়ে যাচ্ছে করতে পারছে ওয়ার আমাদের এখানে যে ছবি হচ্ছে সে না দিচ্ছে পয়সা না এক্সেপ্ট হয়তো সত্যজিৎ বাবুর ছবি বা মিনার সেনের ছবি বা আর একজন দুজনের ছবি কারণ বাকি ছবি তো আমাদের এই যে ফলে হয়ে যাচ্ছে কি ধরুন আজকের যারা আর্টিস্ট ধরুন শ্যামল ঘোষের মতো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো লোক তাদের আর কোনো উপায় নেই যাত্রাতে না গিয়ে কারণ তাদের ফিল্মে কাজ নেই থিয়েটার ধরে রাখতে পারছে না এবং যাত্রা প্রচুর টাকা দিচ্ছে আমি জানি না আপনার কোনো ধারণা আছে কি না কিন্তু যাত্রায় যারা ভালো অভিনেতা অভিনেত্রী তারা বছরে দেড় লাখ টাকা এক লাখ টাকা করে পায় তারা পান নির্দেশকরা নাট্যকার না সেটাও তো হয় না অতএব যেটা আগে যেটার আকর্ষণ ছিল ফিল্ম ছিল সে ফিল্মের আকর্ষণ থেকে লোকের এখন আকর্ষণটা চলে যাচ্ছে যাত্রার দিকে এবং সেম থিং হচ্ছে অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ার মানে বাংলাদেশে যারা ফাইন্যান্সিয়াল ধরুন আপনার চাল কলের মালিক বা মুক্ত সে হয়তো পঞ্চাশ হাজার টাকা কি ষাট হাজার টাকা সত্তর টাকা নিয়ে আসতো সেইটা ছবিতে লাগানো হতো বাকি টাকা ডিস্ট্রিবিউটারের কাছে নিয়ে ছবি তোলা এখন তারা দেখছে ছবিতে দিলে একটা পয়সাও নেই উত্তম কুমারও এখন নেই অতএ ছবিতে আমরা যাব না আর ছবিতে যখন যাবো না কোথায় লাগাবো টাকা টাকা তো তারা লাগাবে তারা চলে যাচ্ছে চিৎপুরে আমরা সংস্থানে করেছিলাম যাত্রার উপরে প্রবত বন্ধুবাধি তারা সবাই এসেছিলেন তো প্রবোধ বন্ধুবাবু তো কতগুলো ফ্ল্যাটস দিয়ে গেলেন তার সঙ্গে একজন অন্য বন্ধুর বাড়িতে দেখা হলো তা ওকে আর <laughs> <laughs> <laughs> <laughs> <91 laughs> <laughs> এবারে আবার কথার মোড়টা আপনার দিকে ঘোরায় আপনি তো ছাত্র বয়স পর্যন্ত কি করলেন সেটা হলো তারপর আরো সিরিয়াসলি আপনি কবে থেকে থিয়েটারে খেয়ে বল